তাই আল্লাহ তালা আমাদের কাছ থেকে গণিমত নিয়ে নিলেন এবং আল্লাহ রসুলকে দিলেন আর তিনি আমাদের মাঝে গণিমতের সম্পদ সমান ভাগে ভাগাভাগি করে দিলেন এই আয়াতের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিচ্ছেন লব্ধ সম্পদের ব্যাপারে সিদ্ধান্ত আল্লাহ ও তার রসুলের হাতে যুদ্ধে প্রাপ্ত সকল সম্পদ আল্লাহ রসুল সাল্লাহ আলিমাস্লামকে দেওয়া হয়েছিল একেবারে সবকিছুই এই আয়াতটি মুজাহিদদের তিনটি শিক্ষা দিচ্ছে তা কোয়া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 তৃতীয় শিক্ষা হল আল্লাহ আনুগত্য কর মুমিন হওয়ার জন্য অবশ্যই আল্লাহ ও তারের আনুগত্য করতে হবে পরের তিনটি আয়াতে আল্লাহতালা বর্ণনা করেছেন যারা সত্যিকারে মুমিন তারা কেমন কি তাদের বৈশিষ্ট্য কেমন তাদের চরিত্র মল্ম মুদীন ইর দুি জিৎু বুহ ইলিচা জুম অ ইদুলচা জুম ইম আলিহীত মূন সুম উল ইক হুম উন্মু মিনু ন হক লহুম দরজু নাই দর বিহিম ফিরতু অ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 हादीटी बर्णित आनान आबिदाउर जिहद अध्ययो बदर युद्ध युद्धलब्त सम्पदर बंटने ब्यापारे पर विधान जारी कर হু অলি خُمُسَهُ অলি দিল করবলি অবনি ইং তুম আম তুম বিল্ল ইং কুং তুম আং তুম বিল্লাহি অ আর তোমরা জেনে রেখো যুদ্ধে তোমরা যা গনিমতের মাল লাভ করেছ ওর এক পঞ্চমাংশ আল্লাহ তার রসুল রসুলের নিকট আত্মীয়তিম মিসকিন এবং মুসাফিরের জন্য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 शरा चार भ हल एक आल्लासल्लाह आलिस्सलम तीन रसुल्ला सल्लाह आली व्लम निकट आत्मयर चार एतिम एवं अभाग्रस्त पांच मुसाफिर आल्लाह रसुल्लाहु आलहीसलम आठ भाग निर्धारित ताल्लम कल्याण क्या खरचा जाए जमन मस्जिद निर्माण रास्ता निर्माण इत्यादि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 যেসব সাহাবি শহীদ হয়েছিলেন তাদের গণিমত তাদের পরিবারকে দেয়া হয়েছিল এছাড়াও আবু উমামা রাজে অংশ নেননি নবীজি সাল্লা আলি সাল্লাম তার মায়ের দেখাশোনা করার জন্য তাকে থেকে যেতে বলেছিলেন এছাড়াও আরও কিছু সাহাবি বদরে অংশ নেননি কারণ তাদের উপর অন্য দায়িত্ব ছিল যেমন আবুল বাবা রদেল্লা আনহুকে মদিনার অস্থায়ী শাসক হিসেবে নিযুক্ত করা হয়েছিল আসিম এ বেন আদি এবং হারিস এবেন হাতিব রাজ আনহুমাকে পাঠানো হয়েছিল যথাক্রমে আলিয়াহ এবং বনু আমর এবং আউটকোচের কাছে এরপর আলোচনার বিষয়বস্তু হচ্ছে যুদ্ধবন্দীদের বিধান যুদ্ধে কোরাইশদের সত্তর জন মুসলিমদের হাতে যুদ্ধবন্দী হিসেবে ধরা পড়ে এদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে রসল সাল্ল আলী হাসালাম সুরা ডাকলেন তিনি সাহাবিদের থেকে মতামত শুনলেন আব রাজ আনহুর মত ছিল হে আল্লাহ রসুল এরা তো আমাদের আত্মীয় এবং আমাদের কর্ত্রেরী লোক আমার মতে আপনি এদের থেকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দিন মুক্তিপণ হিসেবে আমরা যা পাব তা আমরা কাফিরদের বিরুদ্ধে কাজে লাগাব আর এমনও হতে পারে আল্লাহ তালা এদেরকে হিদায়ত দেবেন আর তারা একদিন মুসলিম হবে অমর ই দিমত পোষণ করলেন তিনি বললেন হে আল্লাহ রাসুল এরাই আপনাকে আপনার ঘর থেকে বিতাড়িত করেছে আপনাকে মিথ্যাবাদী অপবাদ দিয়েছে আমি আবু বকরের সাথে দ্বিমত পোষণ করি এদেরকে এখানে আনুন আর এক এক করে গরদান ফেলে দিন ওমার তার এক আত্মীয়র দিকে আঙ্গুল তুলে বললেন একে আমার হাতে ছেড়ে দিন আমি একে মেরে ফেলি আকেলকে তুলে দিন তার ভাই আলির কাছে আলী তার ভাইকে হত্যা করুক হামজার হাতে তুলে দিন হামজার ভাইকে হামজা তাকে হত্যা করুক এতে করে আল্লাহ জানবেন মুশরিকদের প্রতি আমাদের কোনও সমবেদনা নেই এই লোকগুলো হলো নাটের গুরু কাফেরদের নেতা আবদুল্লাহ বিন রওয়াহা রাদ মত দিলেন রসল্লাহ আপনি এমন জায়গায় বের করুন যেখানে অনেক গাছপালা আছে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 যেন কেউ মুক্তি না পায় আর যদি মুক্তিপণ না দেয় তাহলে তাদের মেরে ফেলো। শেষ পর্যন্ত রসল সাল্লাহ আলী আবু বকর রাজাল আনহুর মতি গ্রহণ করলেন পরদিন সকালে অমর রাজ আনহু গেলেন রসলুল্লাহর ঘরে গিয়ে দেখেন রসুল্লাহ কাঁদছেন সাথে কাঁদছেন আবু বকর তিনি তাদের জিজ্ঞেস করলেন হে রসল্লাহ আপনি এবং আপনার সাথে কাচ্ছেন কেন কি হয়েছে আমাকে বলেন কেন কাঁদছেন আমিও কাঁদি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 হত্যা না করে বন্দী করার বিষয়টি আনসারী সাহাবি সাহায্য করেনি যখন বদরের যুদ্ধ চলছিল এবং মুসলিমরা কাফিরদের বন্দী করছিল তখন সেটা দেখে তিনি কিছুটা অসন্তোষ প্রকাশ করেন তখন নবীজ সাল্লু আলী হোসলাম তাকে বললেন সাহাদ তোমাকে দেখে মনে হচ্ছে এই কাজটায় তুমি খুব একটা খুশি নও সাহাদি বিনওয়াজ তখন বললেন জি আল্লাহ রসুল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 আমি তাহলে তার সম্মানে এদের সকলকে মুক্ত করে দিতাম কোন অমুসলিমদের ব্যাপারে সম্ভবত এটাই আল্লাহ আলী আসলামের সবচাইতে সম্মানসূচক একটি মন্তব্য এর কারণ কি কেন আল্লাহ রসুল মোতে দেখিয়েছিলেন কেন তার সম্মানে সমস্ত যুদ্ধবন্দীকে ছেড়ে দিতে রাজি ছিলেন মোতিমেন আদি হলেন সেই ব্যক্তি যিনি রসুল্লাহকে নিরাপত্তা দিয়ে কাবা ঘর তাফের জন্য সুযোগ করে দিয়েছিলেন যদিও তিনি অমুসলিম ছিলেন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 আমরা গত পর্বে বলেছিলাম দুইজন যুদ্ধবন্দীকে আল্লাহ রসুল সাল্লু হত্যা হত্যার আদেশ দেন এরা ছিল প্রচণ্ড ইসলাম কাফের বিদ্বেষী আবি আবিয়েদ এবং হারিস উকবা আল্লা রসুলের সাথে সবচেয়ে জঘন্য আচরণ করেছিল আর নজর হারিস ইসলামের বিরুদ্ধে মিডিয়া প্রোপাগান্ডা চালাত এই দুইজন ছাড়া আর কোন যুদ্ধবন্দীকে হত্যা করা হয়নি বাকিদের ব্যাপারে রসুল্লাহ আলী আসালাম সাহাবাদের নির্দেশ দেন তাদের সাথে সদয় আচরণ করো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 আপনার স্ত্রী উম্মে ফাদলকে বলে রেখেছেন যে যদি আমি মারা যাই তাহলে এই অর্থ খরচ করবে আল আব্বাস বললেন নিশ্চয়ই আমি জানি আপনি আসলে আল্লাহর রসুল আমি এবং আমার স্ত্রী ছাড়া এই গুপ্ত ধরনের কথা কেউ জানে না এরপর আল আব্বাস তার মুক্তিপন পরিষদ করলেন আল্লাহ তালা এ প্রসঙ্গে একটি আয়াত নাজিল করেছেন মিনল মিল্ল হুফি কু বিকুম খুম খৈরা কুম খি উহিদমিং কুমির অল্লাহু গফুর রাহি হেন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 আগেই একটি শর্ত জুড়ে দিয়েছিলেন শর্তটি হল আবুল আস আর কখনোই মুসলিমদের বিরুদ্ধে কোন শত্রুকে সাহায্য করবে না এবং মক্কায় পৌঁছে রসুল্লাহ সাল্লু আলিহাস্লামের কাছে জাইনাবকে পাঠিয়ে দেবেন আল্লাহ রসুলসাল্লাহু আলিবাস্লামের আবেগ ছিল তবে আবেগ দিয়ে তিনি চালিত হতেন না তিনি যখন গলার হারটি দেখলেন তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন সত্যি কিন্তু এজন্য তিনি আবুল আসকে এমনি এমনি ছেড়ে দেননি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 আবারও সে মুসলিমদের হাতে ধরা পড়ে এবং এবারও দারিদ্রে ছুতো দিয়ে মুক্ত হবার চেষ্টা করে কিন্তু রসলুল্লা সাল্লু আলি ও এবার তাকে আর কোনো সুযোগ দিলেন না তিনি বললেন তুমি দারিতে হাত বুলিয়ে বুলিয়ে বলবে আমি মোহাম্মদকে দুইবার ধোকা দিয়েছি এই সুযোগ তোমাকে আমি দেব না রসল সাল আলহিস্লাম আবেগিকথায় গলে যেতেন না তাকে সহজে ঠকানো বা প্রতারিত করা যেত না তিনি দয়ালু সহানুভশীল সহিষ্ঠু ছিলেন সত্যি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 অমর ইউনআস বলেন হে আল্লাহ রসুল আমাকে অনুমতি দিন আমি সুহাইল বিন আমর সামনের দুটো দাঁত ফেলে দিই তার জিব্বা ঝুলে থাকবে সে আর কখনো আপনার বিরুদ্ধে আজেবাজে কথা ভুগতে পারবে না রসুল বললেন না আমি তার অঙ্গহানি করব না কেন না তাতে আল্লাহ আমার অঙ্গহানি করতে পারেন অর্থাৎ শত্রুর সাথে এরূপ ব্যবহার করা ইসলামের পন্থা নয় তখন রসুল্লাহ বললেন হতে পারে সে কোনদিন এমন অবস্থানে থাকবে যেদিন তার সমালোচনা করার সুযোগ তোমার থাকবে না রসুল্লাহ আলহাম আশা করছিলেন হয়তো একদিন ইসলামের পক্ষেই সুহাইল কথা বলবে আল্লাহ রসুলের এই আশা সত্যি হয়েছিল রসল্লাহর মৃত্যুর পর আরব গোত্রগুলো যখন ইসলাম ত্যাগ করা শুরু করল তখন সুহাইল এবং আমরের কারণে মক্কার লোকেরা ইসলামের উপর দৃঢ় ছিল তিনি বলতেন হে কুরাইশের লোকজন সবার শেষে ইসলাম গ্রহণ করে সবার আগে তা ত্যাগ করে বসো যার উপর আমাদের সন্দেহ জাগবে তার শিরচ্ছেদ করা হবে এই কথাগুলো মক্কার লোকজনকে ইসলামের প্রতি অটল থাকতে সাহায্য করে যুদ্ধবন্ধুদের মধ্যে যাদের মুক্তিপণ আদায় করার সামর্থ্য ছিল না কিন্তু অক্ষরজ্ঞান ছিল তাদেরকে রসল সাল আলী হাসাল্লাম বললেন যদি তুমি দশজন শিশুকে পড়তে ও লিখতে শিখাতে পারো তবে সেটাই তোমার মুক্তিপণ হবে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 এতদিন পর্যন্ত কোরাইসদের চ্যালেঞ্জ করার মতো কোনো আদর্শিক বা রাজনৈতিক শক্তি আরবে ছিল না কোরাইশদের সাথে অন্যান্য গোত্র যেমন হাওয়াজিনদের সাথে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে ঠিকই কিন্তু হাওয়াজিন নতুন কোন ধর্মবিশ্বাসে বিশ্বাসে ছিল না তারাও ছিল মুশ্রিক অন্যদিকে মুসলিমরা কোরাইশদের শুধু রাজনৈতিকভাবেই চ্যালেঞ্জ করেনি বরং তারা মুশ্রিকদের বিশ্বাস রীতিনীতি সবকিছুকে চ্যালেঞ্জ করে সম্পূর্ণ নতুন একটি জীবন ব্যবস্থার আলোকে তাদের জীবন ও সমাজ পরিচালনা করছে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 উল ই দলা তারা এর মধ্যে ততুল্যমান না এদের দিকে আর না ওদের দিকে আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তুমি কখনো তার জন্য কোন পথ পাবে না সুরানিসা আয়াত একশো তেতাল্লিশ অর্থাৎ কিছুদিন আগেও যারা ইসলামের আগমনে খুশি হতে পারেনি তারা নিজেদের গা এবং সমাজে নিজেদের অবস্থান ধরে রাখতে ইসলাম গ্রহণ করে আমরা আগেই বলেছি মোদিরাই ছিল মুসলিম মস্রিক এবং ইহুদি এই তিন ধর্মের লোক বদরের যুদ্ধের পর হাতে গোনা কয়েকজন লোক বাদে প্রায় সকল মুশ্রিক ইসলাম গ্রহণ করে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 পরবর্তী পর্বে ইনশাল্লাহ এই বিষয় আলোচনা হবে বদরের ইমিডিয়েট রিয়াকশন হিসেবে ক্রাইস্টার রসুল্লাহ সাল্লু আলিয়াস্লামকে হত্যা করার চেষ্টা চালায় অমায়ার এবেন ওয়াহাব ছিল ক্রাইশের মধ্যে অন্যতম নিকৃষ্ট লোক একদিন সে সাফান এবেন ওমাইয়ার সাথে কাবার পাশে বসেছিল এবং বলছিল যদি আমার এত ঋণ না থাকতো যদি বাচ্চা কাচ্চাদের দেখাশোনা করার না হতো তাহলে আমি নিজেই মোহাম্মদকে গুপ্ত হত্যা করতাম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 ওমারের ফিরাসা ছিল তিনি মানুষের চেহারা দেখেই তার ব্যাপারে অনেক কিছু ঠিক ঠিক ধারণা করতে পারতেন ওমায়েরকে দেখা মাত্র তিনি সেখান থেকে উঠে গিয়ে তাকে খপ করে ধরে ফেললেন আর তার তরবারি বের করে তার গলায় ঠেকালেন তারপর তাকে রসুল্লাহ সাল্ল আলিহাস্লামের কাছে নিয়ে গেলেন আর বললেন ইয়া আল্লাহ রসুল আল্লাহর এই শত্রু কোন ভালো উদ্দেশ্যে এখানে আসেনি রসুল্লাহ সাল্ল আলিহ্লাম বললেন ওমার তাকে ছেড়ে দাও আমি দেখছি বিষয়টা অমায় রদুল্লাহ তাকে ছেড়ে দিলেন কিন্তু অন্যান্য সাহাবাদের বলে দিলেন তারা যেন অমায় রেবিন ওয়াহাবকে চোখে চোখে রাখে এবং রসুলকে পাহারা দিয়ে রাখে জানালো অমায় রেবেন ওয়াহাবকে সম্ল আলী বললেন আল্লাহ আমাদের এই কথার পরিবর্তে একটি উত্তম সম্ভাষণ শিখিয়েছেন আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ অমায় রেবিন ওয়াহাব বলল খুব বেশিদিন হয়নি আপনি এই সম্ভাষণ ব্যবহার করছেন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 বর্তমান সময়ে যখন কাফিররা মুসলিমদের যাতে বেশি শক্তিশালী স্বাভাবিকভাবেই মুসলিমরা কাফিরদের অনুকরণে ব্যস্ত হয়ে পড়েছে কাফিরদের সভ্যতা তাদের আচার সংস্কৃতি মুসলিমরা গ্রহণ করে নিচ্ছে ওমায়ের যখন আল্লাহ রসুল্সাল্লাহু আলি ওয়াসালামকে কুরাইশী কায়দায় সম্ভাষণ জানালো তখন নবীজ সাল্লাহু আলী আসালাম তাকে জবাব দিয়েছেন ইসলামে সম্ভাষণ সালাম দিয়ে শুধু তাই নয় তিনি এও বলেছেন এই সম্বাসন হচ্ছে জান্নাতীদের সম্ভাষণ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 আর আল্লাহ এই সাহায্য করেছেন যেন এবং শান্তি আসে আর সাহায্য শুধু আল্লাহ হয়ে থাকে যিনি পরাক্রান্ত বিজ্ঞানময় সুরা আলহ ইমরান আয়াত একশো অন্য এক আয়তে আল্লা তাল্লাহ বলেন তোমরা তাদেরকে হত্যা বরং আল্লাহ তাদের হত্যা করেছেন তুমি যখন নিক্ষেপ করেছিলে তা তো তুমি নিক্ষেপ করি বরং আল্লাহই নিখেপ করেছিলেন যাতে তিনি মুমিনদেরকে এক সুন্দরতম পরীক্ষায় সফলতা সঙ্গে উত্তীর্ণ করতে পারেন আল্লাহ হলেন সর্বশ্রোতা সর্বজ্ঞ সুর আনফাল সুতরাং কৃতিত্ব কেবল আল্লাহরই প্রাপ্য আল্লাহতালা মুসলিমদের জন্য কঠিন কাজকে সহজ করে দেন নিজেদের যোগ্যতায় মুসলিমরা বদরে বিজয় হয়নি বরং আল্লাহ আল্লাহতালা তাদেরকে বিজয় করেছেন জীবনের যে কোনো অর্জন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 تَخَافُونَ أَن يَتَخَطَّفَكُمُ النَّاسُ فَآَوَاكُمْ وَأَيَّدَكُمْ بِنَصْرِهِ وَرَزَقَكُمْ وَرَزَقَكُمْ مِنَ الطَّيِّبَاتِ لَعَلَّكُمْ تَشْكُرُونَ شرن کرو جخن تمرا شانخای چھلے کام اے زمین اے تمہا در مونے کر رہا حتو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 পরে রসুল্লাহ সাল্লু আলিয়াস্লাম একটি কাঠের গড়িকে সত্যিকারের তরবারিতে পরিণত করেন কাফের নেতৃবৃন্দের মৃত্যু যুদ্ধের আগে রসল সাল্লাহ আলীহাস্লাম বলে রেখেছিলেন এই জায়গায় অমুক মারা যাবে ওই জায়গায় তমুক মারা যাবে তিনি যেসব জায়গায় যাদের মৃত্যু হবে বলে দিয়েছিলেন ঠিক সে সে জায়গায় তাদের মৃত্যু হয় কাতার এবে নোমান যুদ্ধে আঘাতপ্রাপ্ত হন তার একটি চোখ কোটর থেকে বের হয়ে ঝুলতে থাকে সাহবারা সেটা কেটে ফেলতে উদ্যত হয়েছিলেন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 প্রতিটি ঘটনাই অলৌকিক কোরআন ছাড়াও রসুল উল্লাহ আলী ওসালামের জীবনে অনেক মৌচিজা ছিল সেগুলো বেশিরভাগই ঘটেছিল জিহাদের সময়ে আল্লাহ বেশিরভাগ আউলিয়ার কারামত ঘটে জিহাদের সময়ে বদরের দ্বিতীয় শিক্ষা হল বারা। এই শিক্ষাটি মুসলিমরা আজ ফুলতে বসেছে বারা মানে কি এর অর্থ হচ্ছে কারা মুসলিমদের আপন এবং কারা মুসলিমদের পর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 ওয়ালা এবং বারা কেমন হতে পারে তার একটি বাস্তব দৃষ্টান্ত স্থাপন করেছেন আসিদ্দিক আবু বকর রানহ বদরযুদ্ধে আবু বকর ছিলেন মুসলিমদের পক্ষে অন্যদিকে তার ছেলে আব্দুর রহমান ছিলেন কুফফারদের পক্ষে এই ঘটনার কিছুদিন পরের কথা আব্দুর রহমান তার বাবাকে বললেন বাবা আমি আপনাকে বদরের দিন ময়দানে দেখেছিলাম কিন্তু আমি আপনাকে এড়িয়ে গেছি কারণ আমি আপনাকে আক্রমণ করতে চাইনি আবু বকর বললেন সেদিন আমি তোমাকে দেখিনি যদি দেখতাম আমি তোমার পিছনিতাম এবং তোমাকে হত্যা করতাম আবুক রাজু নিজ ছেলের সাথে যুদ্ধ করতে দ্বিধাবোধ করেননি কিন্তু ইমানের মূল্য রক্তের সম্পর্ক থেকেও দামি তাই তিনি নিজের ছেলেকে আল্লাহর হত্যা করতে চেয়েছিলেন ওয়ালা এবং বারার আরও একটি চমৎকার উদাহরণ শিখি মুসআ এবং এবং ওমায় আনহর আহুর কাছ থেকে তার ভাই বদর বদরযুদ্ধে মুশ্রিকদের পক্ষে যুদ্ধ করেছিল এবং যুদ্ধবন্দী হয়েছিল যখন তাকে বেঁধে রাখা হয় তখন মুসআ বললেন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 তারা সকলেই বদরে যুদ্ধে নিহত হয় এরা সকলে ছিল কিন্তু মুসলিম হয়তো তারা যুদ্ধে অংশ নিতে চায়নি কিন্তু তাদের পরিণতি ছিল অবমাননাকর মৃত্যু ইসলামের অর্থ কেবল পাঠ নয় ইসলামের সাথে জড়িয়ে আছে ত্যাগ শিকার নাম কাওয়াজতে মুসলিমদের সাথে সত্যিকারে মুসলিমদের পার্থক্য এই যে সত্যিকারের মুসলিমরা ইসলামের খাতিরে ত্যাগ শিকার করতে প্রস্তুত থাকে এই মুসলিমরা যারা বদরের যুদ্ধে কাফিরদের সাথে এসেছিল হয়তো তারা নিতান্ত অনিচ্ছার সাথেই যুদ্ধে এসেছিল হয়তো তারা মুসলিমদের লক্ষ্য করে একটি তীর ছোড়েনি তরবারি চালায়নি কিন্তু এদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন তু নাইয়ফ কুম সুফু ঐয়দকু বিনশ্রী ওনপি লালকু তশুর তু মুখ তু বলিমি ফুসিম কলুফি মালু খুন্দ মুস্তফিন ফিল অলু অলম তুন্দ অ তু হ জুফি হ নিশ্চয় যারা নিজেদের উপর জুলুম করেছিল ফেরেস্তারা তাদের যান কবজ করার সময় বলে তোমরা কি অবস্থায় ছিলে। তারা বলে এই ভূখণ্ডে আমরা অসহায় ছিলাম ফেরস্তারা বলে আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না যে তোমরা তাতে হিজরত করতে সুতরাং এদের বাসস্থান হল জাহান্নাম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 অমর রাজিল্লাহ এগিয়ে গিয়ে তাদেরকে লাঠি দিয়ে পিটুনি দিয়ে বললেন তোমরা কি জানো না যে আকাশ থেকে স্বর্ণ ও বৃষ্টি বর্ষণ হয় না যাও তোমরা কাজ করতে শেখো রসুল্লাহ আলী বলেছেন যদি তোমরা আল্লাহর উপর সঠিকভাবে তাওকুল করো তাহলে আল্লাহ তোমাদের পাখির মতো রেজিক প্রদান করবেন তারা সকালে ক্ষুধার্ত অবস্থায় বের হয় এবং বিকেলে ভরপেটে বাড়ি ফেরে পাখিরা বাসায় বসে থাকে না তারা কাজ করতে বেরিয়ে যায় আর খাবার খুঁজে নেয়